আল্লাহবাদের বুঝার দৌফিক নাম করেন আপনারা আহা! সংক্ষেপে বলছি তিন নাম্বার নবী যা করেছেন তাই করেন এটা তাদের যা করছেন তাই করবেন যদি বলেন নবীজি নয়টা বিবাহ করছেন আপনার ম্যাডামের সিরিয়াল কত জবাব নবী নয়টা করলে আপনিও নয়টা করবেন যদি বলেন নবী যা করছেন তাই করেন নবী যদি নয়টা বিবাহ করে থাকেন আপনারা বুঝলেন নি। এটা প্রশ্ন করল কোন হিংসা নাই কালকে যদি তারা বলেন আমরা তো বাপরে ফেলছি এক প্লেটে কানা লোক আমাদের কোন হিংসা নাই তারা আমাদেরই ভাই ভুল আমারও হতে পারে ভুল আপনারও হতে পারে পদ্ধতি হলো আমার ভুল আমাকে ধরায় দেন আপনারটা আমি ধরায় দিচ্ছি মেনে নেন साधारण पब्लिक के विभ्रांत भाईजानी स्लोगान हलो कुरान हादीज थे क्या कुरान हादी थे भाव मानब क्यों कुरान हादीज थे क्या पीड़िया क्या আমি একটু কই চান দিগ অথচ গালিও দিলাম দিলাম কোরআন হাদিস থাকছে ধরবো কেন প্রশ্ন কোরআন হাদিস থাকছে মাঝাব মানব কেন প্রশ্ন কোরআন হাদিস থাকছে রহমান জালমাদানির চটি বই পড়ব কেন প্রশ্ন আপনি এত কিছু বলবেন তাতে দোষ নাই আমি একটু বললেই দোষ দোষ আর আপনি কাফের বানাই দিলেন গোটা দেশ ও জাতিকে আমরা এরা তো মোটামুটি জান্নাত পাবে এটিও শেষ কেন পায় এগো কালেমায় ভেজা কি রসুল কালেমা পুবুরি গাধি গাছ যারা ভাব না মেনে আবু হানিফাকে গাড়ি দেয় তারাই দিয়েছে দেখেন তো এই কালেমাকে ভেজাল করে দেয়ার কারণে বিএমপির এই কালেমা না তো তারাও জাহান নামি শুধু তাই না আরো মজার কথা বলবো যেই হজরতে ফতুয়া দিয়েছেন আমরা এইতুয়া দেওয়ায় তার আব্বা জাহাঙ্গাম তার আব্বা কাদামা করেছে তার কবরওয়ালা দাদা কাদামা করেছে তার মা দাদি করেছে তার নানি পড়েছে তার ফতুয়ায় তারা কি হবে জবাব চায় আমি কাদের বলব না কারণ গালি দেওয়া নিচ্চকে তাকায় দেখছি কোরআন শরীফের তিপ্পান্ন নম্বর আয়াত সুরায় ফানি ইসরাইল গালি দেওয়া হারা রসলে যথেষ্ট পরিমাণ হানিস প্রমাণ করে গালি হারাও আল্লাহ আমাদের হেদায়াত দান করুন নবী যা করেন নাই তা করবেন না মনে রাখবেন রসুল জীবনে তারাবি বিেন নাই বলতে আর শাস কাল মা যেটা সামান্য সেটা নাইয়ের মতো নবী তারাবি বিছেন জীবনে একবার কয় বা আজীবনের জন্য মনে রাখবেন যুবক রেডি আসো যুবকরা রেডি আসো তোরা ঠিক গোটা দেশ ঠিক আজকে আজানের সময় এলাকার একশো যুবক যদি পাহাড় তলিতে একটা স্লোগান দেয় স্লোগানের আওয়াজ হবে একটা বেনামাজি ফাইলে গিরা গুড়া ছুটে আলাম আজান সুইনামুরুব্বিরা মসজিদের কাতার সোজা করবে যে নামাজ পৈরের অজু আগে আজকে হোক কথা বুঝেননি অতএব যুবকদের ঠিক হতে হবে তোরা ঠিক আছো আল্লাহ কবুল করেন নবীজি তারা বিয়বার একবার দিন পরে দিন নবী যা করেন নাই যদি তাই হয় তো নবী তারাবি করেছেন জীবনে কয়বার তুমি বারবার পরও বিশ্রা কাত আর আত্রাকাতের কিলা হবে আগে জবাব দাও রসুল তারাবি পরেননি তুমি বড় কেন নবীজি তারাবি পরেছেন মাত্র তিন দিন জীবনের শেষ জীবনে একবার রমাজানের শেষ দশকে একাদারের তিন দিন নয় এত দ্বন্দ্ব কেন এত হিংসা কেন তোমার অন্তরে তোমার দিলটা বড় বানাতে পারো না তোমার ছেলে অন্যায় করে তারে তো কাফের না। তোমার মেয়ে অন্যায় করে তারে তো কাফের না। তোমার মে বেপার দেয় কলেজে দরায় তুমি তোমার ছেলে তোমার চেষ্টা করো মাইক লাগাই গালি দাও কেন এটা তো রসুলের তরি কেন আল্লাহ সব ভাইকে হে দায়ার দান করো রাখ করলেন রমাজানের রোজা খরস কয় মাস রোজা পেয়েছি একটা রোজার নাম কত বলে একবার জন্মগত কাক কাক চিনেন কাকু আহু কাক কালো ককি কালো কালো মাথার কেশ পেরেছে দেশি কালো মনে হিনশালে নিম তিতা নিদা তিতা আর তিতা ঘর এর চেয়ে বেশি দুইশো দিনের ঘর চাকা পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ড একটা কালো কাজ জন্মলগ্ন থেকে ডানেলে কোলাকাশে পুরা আরম্ভ করে দিন হায়াতুল হায় পেয়েছি একটা কাকির মধ্যে উড়ে উড়ে লম্বা সফর করে আমি উড়া শুরু করলো কোন অন্ত নাই কোন তার আগে নাই একটা জন্মগত কাক ডানা মেলে উড়ে উড়ে উড়ে উড়ে উড়ে এত দূরে চলে গেল যে বুড়া হাইয়া গেল জন্ম থেকে পুরা হওয়া পর্যন্ত একটা কাজ অনাবর উড়িয়া উড়িয়া যত দূর চলে যায় একটা রোজাদার একটা রোজার বিনিময় আল্লা আল্লা তাকে জানান্নাম থেকে অনেক দূরে সরাই দে রোজার এত দানে আরবি সন্্লাই বলেন কবরে রেখে যখন সবাই চলে যায় মাথা কিনারায় ফির দাঁড়ায় প্রশ্ন করার জন্য নিষেধ করা হয় আসবানা কে তুমি নিষেধ করলা বলে আমি বললাম এই বন্ধুরা কোন একজন কর্লাহু আলাই إذا اُزعى الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام قبرنا والصيام عن شماله وسائل الحسنات عند رجله তোমার প্রশ্ন যত সব আমরা জবাব দিয়ে দিবসারা ডানে যায় আসবা না কে নিষেধ করলাম নামাজ বিরিস্তারা বানে যায় আসবা না কে নিষেধ করলা বলে রোজা পায়ের কিনারায় যায় বলে আসবা না পর্যন্ত থাকতে চাও এই রোজাটাকে তিনটা ভার করা হয়েছে প্রচন্ড শ্রমান এরপরে মাতৃ এরপরে না কেন তিনটা ভার করা হলো তিনটা ভাগের কারণ হল মুমিন ইমানদারেরা তিন ভাগে ভাগ করো ফার্স্ট প্রথম ক্লাসের ইমানদার এমন যারা অনিচ্ছায় গুণা হয়ে যায় আবার করে তোলে রহমতের দশ দিন আসা মাত্র আল্লাহ তাল রহমত পেয়ে পেয়ে কমপ্লিট তারা আল্লাহ রলি হয়ে যায় আর একদল ইমানদার আছে যারা ইচ্ছা করে গুণা করে তবে তৌবা করে ফেলে এই মানুষগুলো প্রথম দশ দিনের রহমতের তারা অন্তর আল্লাহ করে তারা কমপ্লিট ধলাই করে দে আর একটা ইমানদারেরা ইচ্ছা করে গুণা করে কিন্তু তাও করে না এদের জন্য লাস্ট দশ দিন না উন্নতির দা যদি কান্না করে তুমি আমাকে রাজি করতে পারো তোর চোখের বাড়ির চিলায় আমি শেষ দশ দিনে তোরে পরিপূর্ণ পবিত্র বানায় উম্মতে রোজা এত দামি এক সম্পদ তাকুয়া অর্জন করার মাস এই বান্দা রোজা রেখে তুমি আল্লাহর ঢুকাও তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহ বলে আক্রম আল্লাহ তাল্লাহ তরবারে দামি ওই ব্যক্তি যা ধরতে থাকবে তাকুয়া মানে আল্লাহর ভয় যারা এই ভয় করবে তাদের পরান বলে তারা মোক্তাকি মোক্তাকি হওয়ার জন্য যদি বান্দা আল্লাহকে ভয় করে তারা ছয় গুণের দ্বারা তাকু অর্জন হবে মোত্তাকিনদের গুণ ছয়টা মোত্তাকিনদের কেলাস হলো তিনটা মোত্তাকিনদের পুরস্কার আর হলো পাঁচটা মোদ তা কি যারা আল্লাহকে ভয় করবে তাদের এই তাকুয়া অর্জন করা বড় কঠিন ব্যাপার এরেনবীর উম্মতের দল এই রোজাটা আল্লাহ রকমতের না জাতেরা আমার কারণ বানায় দিলে তবে সব জন্য রোজাটা মাকফিরাতের কারণ হবে না রহমতের কারণ হবে না নাজাতের কারণ হবে না ওই রোজাদারের জন্যই রোজাটা রহমত হবে মাকফিরাত হবে না হবে যেই রোজাদারের মধ্যে রোজাদারের মধ্যে ছয়টা গুণ পাওয়া যাবে পাওয়া রোজাদারের জন্য ছয়টা গুণ যদি অর্জন করতে পারো ওই রোজাদার তোমার রহমতের কারণ হবে রোজা হবে নাজাতের কারণ ছয়টা গুণের ভেতরে ভালো করে শোনো হেমুমিন এত বরকুটির রোজা এ রোজা এত দামি কেন আল্লাপালে ফিরিস্টার ছাড়া তার হাদিয়া আমি বান্দা পাই তুল্লা জিয়ারত করে আমি ফিরিস্টার মাধ্যমে হাতিয়া পাঠাই দিলাম হ্যাঁ ফিরিস্টা বান্দা পাই তুল্লা করলো এত সহসার মল নামায় হাতিয়া দল বান্দা টাকা দিবে হাতিয়া ফেরেস্তার দ্বারা পাঠাই দিলাম কিন্তু রোজাদারের হাতিয়া ফিরিশটাকে জানাইলাম আল্লাহ বলেন রোজাদারের জানা দেন রোজার পুরস্কার রোজাদার সব আমলের পুরস্কার দিয়া দিলাম রোজার পুরস্কার আমি দেই নাই এটা আমি আল্লাহ রিজা দেখেছি রোজাটা কেমন জানো বলাম এই রোজাদারের পুরস্কার ভিন্ন কেউ নয় দ্বারাও নয় রোজাদার শুনে না হাদিয়া কি পাইবা জানো ও রোজাদার তুমি বান্দা আমার আমি আল্লাহ হয়ে যাবো তোমার রোজার পুরস্কার হল আমি আল্লাহ নিজে আর সমুলিওয়ানি ও রোজাদার তুমি আমার আমি তোমার এটা চূড়ান্ত এক মহাব্বতের পরিচয় এ রোজাদা রোজাদা তুমি স্ত্রী স্বামীকে বলে কেমন ভালোবাসো তুমি আলোচনা কেমন ভালোবাসো কথা বুঝে বুঝে স্বামী বলে করি যা দিয়া লালচ তাই নাকি বলে হা কেমন ভালোবাসো তুমি আমাকে স্বামী বলে তুমি আমার স্ত্রী বলে তাই নাকি বলে হ্যা এবার স্বামী বলে ম্যাডাম তুমি কেমন ভালোবাসো ম্যাডাম বলে তুমি যখন বললা তুমি আমার আমিও বললাম আমি তোমার তুমি আমার এটা চূড়ান্ত ভালোবাসার শ্লোগান তুমি আমার আমি তোমার স্ত্রী তুমি আমাকে এত ভালোবাসো স্ত্রী স্বামীকে বললো তুমিও আমাকে এত ভালোবাসো আমি যদি আমাকে এত ভালোবাসি তুই চাইতে দেরি হবে দিতে কোনো দেরি হবে না ম্যাডাম বলে তাই যদি হয় তাইলে আমার এমন একটা জিনিস চাইতে মনে চাই দিবানি সাহেব দেখোস না চাওয়ার অর্থেকে চাইতে দিয়ে ম্যাডাম বলে আমার তালাক দাও দেখছেন আমাকে তালাকুজারুল মাজান ইসলামক কিতাবে পেয়েছি মসিবসে ধৈর্য ধারণ করার দাম কত এই বয়ানের ঘটনা স্ত্রী যখন বলল আমাকে তালাক দাও স্বামী বললো এটা তো অসম্ভব না না তুমি বলেছাও করা যাবে না ভেজাল তো লাগলো সমাধানের জন্য সমাধানের জন্য দরবারে রা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে স্বামী আসার খেয়ে পড়ে গেল মাটিতে পড়ে পা ভেঙে গেল স্ত্রী বলে স্বামী মাহ করে দাও आमार आमार बापा। स्त्री स्वामी नबीर हाबिस सुनो आल्लाहब करें तरह विपद दिया परीक्षा कर विपद क्यों दे একমাত্র কারণ বিপদে বাংলা বেশি কান্না করে আল্লাহ কয় তোর চোখের বাণী আমার কাছে বড় ভালো লাগে এর আল্লাহর বলাম এখন তুমি বিপদে পড়ে তো পাউ ভেঙেছে আমি চিন্তিত হয়ে গেছিলাম এখন আমার কোনো চিন্তা নাই আমার মাওলা রহমত তোমার উপরে চলে আসে আর তালার চাই কারণ আমি ভয়ে ছিল আছি ঘরে আস না আমের উপরে বুঝি আল্লাহর কোন রহমত নাই নাই তোমার উপরে বিপদ আসে না এত বছর বিপদ দেখি না খুব আরাম আরামার শান শান কোনদিন কান্না করতে দেখি নাই কোনদিন তোমাকে আফ করতে দেখি নাই আজ আমি দেখলাম না তোমার উপরে বিপদ চলে আসলো তোমার চোখের পানি বের হয়ে গেছে আমি নিশ্চিত হয়ে গেলাম তোমার উপর আল্লাহ রহমত আছে খোদার রহমত যেখানে আমিও সেখানে আসি ভাইয়া আমার এত হিংসা কেন এত দ্বন্দ্ব কেন রে ভাই আজকে তুমি হিংসার দাবানি মরজিত আবু হানি পারে গালি দ এত পাওয়ার কই পাইছ রে বাবা কেমন উল্টা পাল্টা প্রশ্ন করে মানুষের আসায় আজকে মাঝারের বিরুদ্ধে কথা বলো কেন রে ভাই ইমামে আজম আগু হানি কথা মানতে গিয়ে আমরা গাঞ্জা খাই না তাবলিকে দেওয়ার কারণে পীর মৃদি মানার কারণে আমাদের তো জিব্বার থেকে গালি আসে না আসে না বান্দা তুমি কেন উল্টা বাল্টা কথা বলো গালি তো চিন্তার বিষয় আমার নবীর এই ডিস্টার্ব করলে কি হবে বল আপনি এখানে দিয়ে তো শেষ করতে পারবেন তো শুরু হয়েছে পানির বিপাশা তো আমারও আছে তা আমারে না আগে দেওয়া দরকার ছিল আপনার উদ্যোগ ভালো আসলে আপনাকে উত্তম যাচা দান কর এখন আর দেন না আপনারা ধর এখন ডিস্টার্ব না করা হল আপনারা ওদিকে তাকেন কেন পানি শুনবেন না আর সামান্য একটু সময় আমাকে দেন আর একটু সামনে আগাব আল্লাহ কবুল করে নো ছেলে বিয়া করছে বাবার জানায় না বাবার চান্তিগর তুই যে বিয়া করলে আমারে জানাইলি না কেন তোমার বিয়া সময় আমার জানাইছে এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন ঠিক যে ইবান দা বলে ইমাম আবু হানিফাকে নবী মানছেন না কি নবী কি মালিক ছিলেন না সাধী ছিলেন না হানাভিমা ছিলেন বুদ্ধিমান তোমার প্রশ্নটা কেমন হয়েছে বাবা ওই ছেলেটার মতোই তোমার প্রশ্ন হয়ে গণ আমার নবী ইমাম মানবেন কেন ইমাম আবু কেন আমার নবী ইমাম মানবেন হাতি খুইলে দিলে আরবি জানো না তুমি আরো হানি পারে গালি দাও ব্যাপার কি এত পাওয়ার কি বাউ আমরা কে লাঠি কারে লাথি দেয় পাওয়ার কি ব্যাংক হাতিরে লাথিয়ে দেয় কারণ তদন্ত করে দেখা গেল হাতিরে লাথি দেয় খুঁজে খুঁজে দেখা গেল যে ব্যাংকের ভিতরে কথা বুঝে তো ব্যাপার তো আর কিছু নয় আরবি জানে না কোরআনের অর্থ বুঝে না আরবি জানে না হাদিস জানে না খাজা মাহিন উদ্দিন চিন্দিকে গালি দেয় কেন খোঁজ নিয়ে দেখা গেল তার পকেটের ভেতরে ইহুদি খ্রিস্টানদের টাকা ঢুকেছে আরে ভাই মা কথাটা ইমাম বোখারি যদি বলেন মাঘাব মানা লাগবে না এটা তিনি বললে মানা যায় হোটেলে সোর লুসে পাবলিকের কাছে ধরা ধন পড়লো বিডারে হঠাৎ করে বসি দূর গিয়ে পেছনে তাকাইলো আবার ধনক আবার দৌড় কয়েকদিন পর আবার চোরা তেল তোল লাগায় হোটেলে এই বেদ বাবার কেন আমি পেছন দিকে তাকায় যখন দেখলাম আপনার হোটেলের সামনে সেন্টুর ধন্যবাদ আবার আসবেন এজন্য আমি আবার আসলাম হোটেল ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে তবে জন্য নয় ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে তবে তোর মতো ডাকাতের জন্য নয় ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক তবে তোর মতো বাদ পায়ের জন্য নয় ধন্যবাদ আবার আসবেন কথাটা আদর্শ সন্তানের জন্য এ মাঝাব মানা লাগবে না যদি ইমাম্মাফ বলেন মেনে নেওয়া যায় কিন্তু তুমি আরবি করতে জানো না হাতি ছেড়ে জানো না তুমি বাংলা কোরআন করে যদি বলো মাঝহা তোমার এই আমরা মেনে নিতে পারি না তু দুনিয়া নজরিয়া জুদা বাস বহারকারি বা রোজাদারে রোজাটা রহমতার মাত্রা তার নাজা হবে পয়গুন থাকলে গেলেন ছয় গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে রহমান গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে মাতৃ রাতের কারণ ছয় গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে নাজাতের কারণ ছয় গুনের এক নাম্বার গুণ হল জবানের হেফাজত কিসের হেফাজত জবানের হেফাজত করতে চাননি তাহলে এক নাম্বার পদ্ধতি গালি দাও দুই নাম্বারে মিথ্যা কথা বলো তিন নাম্বার না গিব করা যাবে না মিথ্যা বলার যাবে না গালি দেওয়া যাবে না আল্লাহ তালা কোরআনে বলেন পুণ্যিয়া উন্নতি ইন্নু বৈন ইন্ন কানালিল ইংসান কানালিল বাংলা পড়ান ডাউনলোড করে না এরপরে সুরায় পানি ইসরায়েলের তিপ্পান্ন নাম্বার আয়াতের ব্যাখ্যা দেও গালি দেওয়া হারাম প্রয়োজনে তুমি বাংলা ব্যাখ্যা তাপচিরও পড়তে পারো বাংলা তাফসীরুল কুরআন নূরুল কুরআন বাংলা তাফসীর মারিফাতুল কুরআন বাংলা তাফসীর ইবনে কাসির বাংলা যে মানুষকে নিজের দরবারে ডাকে কোথায় থাকা আল্লাহর দিকে তাকে কোথায় ধরে বলেন এবং কামন করে এবং দাবি করে আমি বড় বীর আমি বড় মুক্তি আমি বড় মহাদ্দিস আমি বড় বিশাহ আমি বড় এনপি মন্ত্রী আল্লাহ বলেন তোর বড় বীরের দাম আমার কাছে নাই আল্লাহ তর পিরি গির নাই মহাদ্দেশ গির দাম নাই কারণ মহাদ্দেশ সাহেব আমাকে একটু জবাব জানবে আপনি না করবেন আপনি যত বড় মহাদ্দিস দাবি করেন না কেন আমার মন বলে আপনি সাফরি উল্লাহ মহাদ্দিসের মর্যাদার হতে পারেন নাই বাড়বে ও খতিব সাহেব আপনি বড় বড় খতিবের সাইনবোর্ড লাগাইলেন একটু বলবেন কি আপনি যত বড় খতিব হয়েছেন আপনি খতিবা একদম সিদ্ধিকা সম্মত হতে পারেন না আপনি যত পিন দাবি করেন আমার মন বলে না হাফিজুর রহমান আমি যত ভালো বয়ান করি আল্লাহ পশন করে বলি আমি যত ভালো করি মাস্তানি করলে হবে না আমার ভালো বয়ান হাফিজি হজুরের মত হবে না আমার বয়ানটা কোনদিন শামীসুর হাস ফরিদপুরির মত হবে না আমার বয়ানটা চরমনের সৈয়দে সাং এর মতো হবে না আমার বায়েন্টারি মেরোতে হবে না আমার দিনের মত হবে না আমার বয়ান হাজি শরীয়ুল্লার মতো হবে না আমার বয়ান এইভাবেই চলবেই চলবে তাদের অতএব আমার আমি কোনোদিন সিদ্ধিকে হানিবাদ হতে পারবো না আমি কোনোদিন মুক্তি আয়োজন হতে পারবো না আমি কোনদিন বড় পীর হতে পারবো না আমি খাজানুদ্দিন হতে পারবো না অতএব আমার বয়ানের মাস্তানি করে লাভ নাই আমার প্রতিভির মাস্তানি এদের ইতিহাস পড়লে দেখা যায় মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ এমন একজন আল্লাহওয়ালা পাবেন না জীবনে কান্নার আওয়াজ নাই কয়েকম্বরের বড় হাতে নাম্বার কার নাম চার নম্বর সিরিয়ালে কার নাম রেলা বাংলা পাওয়া যায় সাহাবা বাংলা পাওয়া যায় আবু বকরের ইতিহাস করে দেখেন মরণ পর্যন্ত কান্নার আওয়াজ উমরের ইতিহাস করে দেখবেন মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ ওসমানের ইতিহাস করে দেখেন মৃত্যু পর্যন্ত দেখেন মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ একটু জবাব দেওয়া চালাজ বাঙালি আবু বকরের মতো জান্নাতি মানুষ মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন অমরের মতো কেন। ওসমানের মতো জান্নাতের মানুষটা মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন আলীর মতো জান্নাতি মানুষ মৃত্যু পর্যন্ত কেন কাঁদলে একটু চিন্তা করো বাবা তোমার আমার কত কান্না প্রায় আমার চোখে পানি নাই কোন কান্নার আওয়াজ নাই শুধু অহংকার আমার মতো কেউ নাই কেউ নাই এই মাস্তানি করে ইংলিশ বড় আলেমের খাতায় নাম দিয়া বড় অলির নাম লাখাইও জানেন এরে রে বান্দা চোখে রেখে করো আমার পীরগিরির দাম নাই আমার বক্তাগিরির দাম নাই আল্লাহ কাছে কোনো পরিচয় নাই আমার দর্শক থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান আল্লাহ সুরে হাজাবে বলেন জামানের হেফাজত যেমনে করবা ইয়ার্ল্লিন কৌ লং গালা জমি কৌ ল নরম ব্যবহার করব এক নম্বর আয় এবার শুনলেন কি বললেন কাল রসুলের কাজ কাল রসুল্লাহ মুসলিম বলেন খাটি মুসলমান ওই ব্যক্তি যার হারা তারা মানুষ নিরাপদ থাকে জবান তারা মানুষ জিম্ম নিবুলি মা বাইনালিহিমা বাইনালি দিলাইহি আয় কম্বার বনে জিব্বার হেফাজত করো লজ্জ স্থানের হেফাজত যদি করতে পারো আমি নবী তোমাকে জামিনাতে নেওয়া জিম্মানীলা এতক্ষণ কথায় কি বুঝলেন গালি চলবে মিথ্যা চলবে বলেন মিথ্যা ধ্বংসের কারণ ধ্বংস করে ফেলে কত মিথ্যা কথা কত গালাগালি চলছে রে বাবা গালি দাওয়ান নবী বলে হারান কোরআন বলে হারাম অত সব পাইশার পাগিরি লাগায় আওলাদের সুরের সাংগোট লাগায়া দেখি প্রচন্ড ভাষায় মানুষেরে গালি দে কথা রে মুাম জীবনে কোনো জিদ্দা মোবারক বের হয়ে গেল হঠাৎ দুসমান রুমাল ছেড়ে দিল আমার নবী গালিজে দূরের কথা পান্ডার হাত মুস্কি হেসে দিলে। নবীর আকর্ষ গো ইয়ার আশেখে ধসল বারবার রমাজানে তুমি কি শিখলা রে বাবা রমজানের রোজাকারে যদি রহমতের কারণ বানাইতে চাও রমাজানের রোজাকারে যদি তুমি না কারণ আর মাঠানাতের কারণ বানাইতে চাও ছয় গুণের প্রথম গুণ কি জবানের হেফাজ রোজাটা যদি তুমি না কারণ বানাতে চাও জবানকে হেফাজত করো মিথ্যা বলা যাবে না যাবে আল্লাহ বলে অপবাদ দেয় দোষ নাই বানায় এরা নাম বড় ভয়ানক জাহান জাহানুই মাপে মাফে ভেজাল করে কয় টাকা লাভ করছে পুলিশের বাড়ির ঠেলায় যে জরিমানা হয় না এই যে আমের দিন আসলে সে ট্রাক দুই নাম্বারি করে এক একটা ট্রাকাশ হাজার র্যাবের বাড়ির ঠেলায় দেড় লাখ জরি বানাস দশ দিন জেলখানা বোনাস এই বাদ পাঁচটা দিন খাবি পারলি না পুলিশের দই রেখা দেড় লাখ নিয়ে গেল দশ দিন জেলখানায় ঘুমাইলি বল এই লিচু আরে বাপরে বুঝু অপনার সাথে বেজাল করা যায় জীবনে লিচু কখন কি তাই বান্দে সান্দে দিল বাসায় যেই সতে চেরোটা কেমন বাদ বাপালে জুতারে তুই তোর মেয়ের সাথে ফল তোর স্ত্রী খাবে এই ফল তোর মা খাবে এই ফল তোর বাবা খাবে তুই তোর মায়ের সাথে বেইমানি করলি ফলের মধ্যে মেডিসিন দিয়ে তোর মেয়ের সাথে বেইমানি করলি তোর ছেলের সাথে বেইমানি করলি তুই চরম বেইমান রডের বাড়ি কত বড় বাই যদি দেশটা ইসলামের মুখ হয়ে থাকে শুরুতেই বলছি যার লজ্জা নাই ও ল্যাংটা হইলেও বলে ফিফটি পার্সেন্ট নিজত বাকি আসিয়া আল্লাহে দায় আন্লিলোত ভেজাল করা যাবে বড় কালেরটা তো রয়ে গেছে মানুষ বুঝেই ছয়টা গুণের ভেতরে এক নম্বর গুণ হল জবানের দুই নম্বর গুণ হলো চোখের হেফাজ ছয় দুই নাম্বার গুণ কি চোখের হেফাজ চোখের করবি রে যুব রাত্র আড়াইটা তিনটা পর্যন্ত ফেসবুক এরপরে ইউটিউবের গান শুনবি কি মাস্তানি কর যৌবনের ধাক্কা পাল না মাস্তানি করো তোর কপালে কি আসি তোর যৌবন তো শেষ তৃতীয় বাসনা ঘুমায় গেছে তোর ট্যার বাসনা গুমে গুমে তোর যৌবন গেছি গেছি আর কেমনে করতাম কোখের হেফাজত করতে হলে ফেসবুক দেখা যাবে গান শোনা যাবে বড় ব্যাপার এই যে ভিডিও করতে আসে অনেকে মোবাইল দিয়ে আমার চেহারা তোমার মা দেখবেলা তোমার বোন দেখবেলা অডিও করো ভিডিও কেন ইউটিউব চ্যানেলওয়ালারা অনলাইনে যারা করতেছেন এর দ্বারা যথেষ্ট ফায়দা হচ্ছে মানুষ এখন ওয়াজের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে গানের থেকে ফিরা শুরু হয়ে গেছে না বোঝেন না কথা এই জন্য এরা এডিটও করেন একটা কথা তো ভুল হতে পারে তুমি বুঝো না তো করো কেন তুমি এই ভুল কথাটা গোটা বিশ্বকে জানাই দিলা এটা তো অনিচ্ছায় একটা কথা ডাবলিং হয়ে গেছে রিপিট হয়েছে ভুল হয়েছে ভাইরা আমার রোজাটার রহমতের কারণের জন্য ছয় গুণের দ্বিতীয় গুণ হলো চোখের হেফাজত এ চোখ দিয়ে দিয়ে তা যাবে না এনারী তোমার নজর ভিন পুরুষ থেকে নিম্ন গাঙ্গি করে দাও লজ্জাস্থান হেফাজত করো পুরুষ তুমিও ভিন্ন নারীর থেকে নজর হেফাজ আল্লাহ রায় পান দিয়ে মুজা পা মোজা লাগায় বোরকা পরে বাড়ির দিকে রায় যুবতী ভালো মায়ের সন্তান ওই যুবতী মেয়েটা যখন হাত পা মোজা লাগায় বাড়ির দিকে যায় নেদায় মিনবার মেহরাব নামের কুতুবাদে পেয়েছি ঠাকুয়ার বয়ান যুবতী মেয়ে যখন বোরকা পরিহিতা হাত মুজা পা মুজা লাগায় যায় রাস্তায় গুরন্ত এক বখাতে যুবক দেখে পেছনে অনুসরণ করা শুরু করল মেয়েটা নিচের দিয়ে তাকিয়ে চলছে পায় গম্বরের শূন্য রাস্তায় হাঁটার সময় ডানে হাঁটা নিচের দিকে তাকায় হাটা পায় গম্বরের শূন্য মেয়েটা হাঁটতেছে বখাতে যুবক একটু দূরত্ব বজায় রেখে মেয়েটা অনুসরণ করতেছে বাড়ির বারো আজকে গিয়ে দাঁড়ায় দেখে যুবক দাঁড়ানো জিজ্ঞেস করে যুবক তুমি আমার হাত মোজা পা মোজা লাগেন পরা তুমি কি দেখে আকর্ষিত হয়ে ছোরে যুবক যুবক বলে আমি তোমার বোরখার ভেতর থেকে চোখে চা নিতে পাবো যুবতী আল্লাহ যুবক তুমি দাঁড়াও তুমি আমার চোখের চাহুনি দেখি পাগুন হয়ে দিতেছি দাঁড়াও যুবক ঘরের বাড়ির দাঁড়াতে দাঁড়িয়েছে আল্লাহর বান্দি ঘরের ভেতরে গিয়ে বড়ো কাপুলে ফেরে এসে গেল আর কাদের সন্তানের যে বললেন সুরি আমার হাতের আল্লাহ আল্লাহর সামনে যখন কাদের সন্তান ফল কাটার সুরিটা দিয়ে দেয় যুবতী মেয়ে চিল্লে বলে ও কাদের সন্তান বাড়ির দরওয়া একটা যুব এই যুবক আমার চোখের চাহনিতে নাকি পাগল হয়ে গেছে দেখো তুমি যুবক এখনো দাঁড়ানো কিনা কাদের সন্তান গিয়া দেখে যুবক এখনো দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আল্লাহর বান্দি চুরিটা হাতে নিয়া কাদের সন্তানের বলের সন্তান আমার এই চক্ষু দুটো রিজার্ভ করে রেখেছিলাম আমি আল্লাহর সাথে করার জন্য নজর আমার চোখ না আদালতে হাজিরা দিতে চাই না এই বলে আল্লাহ চোর কোনোটা উপরায় বোনের যুব তুমি আমার যে চোখটিকে পাগল হয়েছ ও কাদের সন্তানের চোখ হাতে ফিরা দাও আর বলো চোখ নিয়ে যাও আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য না পাক চোখের দরকার নাই আল্লাহর মোলাকাতের জন্য আমার অন্ত চোখ যথেষ্ট হয়ে যাবে তাকে দেখো মুঝুমে তুজু কলাহি তুমের ম কারণ এই বরফতের মান রমাজান এক তারিখ টাইম বাকি এক ঘন্টা সামনে আমার পানির পিপাসা যদি এখন আমি পাঁচ লিটার পানি টান দিই তারপরও মনে হয় কুদানি বরফ এক আল্লাহর বান্দা খায় টেনশন ঠান্ডা আল্লাহ যদি না দেখে ডুব দিয়ে পানি পান কর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না তারপর পানির মধ্যে ডুব দিয়া পানি পান করে কেন কেউ না দেখে আমার আল্লাহ দেখতে এই যে তাকোয়া রোজার মধ্যে হয় এটা অন্য কোন আমলের দ্বারা হয় না রোজার দ্বারা তাকু আর দিতে হয় দেখো রোজা রাখতে মনে চায় না মনে চায় না মনে চায় না কিন্তু রমজানের শেষের দিকে মনটা এমন তার তৈরি হয়ে গেল মনে মনে বলি আল্লাহ বারো মাস যদি রোজা দিতে পুরা বছর রোজা রাখত এরে আল্লাহর বন্দা ইফতারি সামনে হাজির আমরা দশজন কিন্তু দিলে কয়েক দশ মধ্যে ইফতারি জাতি সেই তো হবে না পাঁচজন যদি উঠা যাই কত মজা করে দেখাইতে পারতাম আল্লাহর কি কুদরতের মহিমা যখন আজান হয়ে গেল রোজাদার একটা গেলার সরবর টানলা একটা খেজুর খাই একটা গ্লাস পানি পান করার পর মনে হয় যেন প্যাটে কোন ক্ষুধা না আল্লাহর যেমন বরকত আমুলের লাইনে বরকত ব্যবসার লাইনে বরকত চাকরির লাইনে বরকত সব থেকে বরফতেই রমাজান এরপরে যারা বলো আমরা অসুস্থ রাখতে পারব না তোমার ইমানটা দুর্বল হয়ে গেল তুমি আমার আল্লাহর মহাব্বত নিয়ে রান্না বেলায় ভাত খাওয়াবি আমি যত অসুস্থ হই আমি এক লোক মাও যদি পারি ভাত খাবো আমি আল্লাহ একটা রোজা ভাঙবো না আমার মন বলে তুমি পাক্কা এড়াটা করে ভাত যদি খাও খানা খাই বিছনে পড়ে আছো আমার মন বলে তুমি সকাল দশটায় আর ঘুম থেকে উনি তোমার নিয়তের কারণে আমার মাওলা তোমারে সুস্থ করে দিবে। ভুল গুন ভুল চাই নি মা হে রিসি ভুল গুণ খালি রামিং এটা আল্লাই পিত্র মহা কন্থন মহিমা হে সেই ki mohi ma e ma shay to deelain yaatim nobi eraaz le ibadatat যখন চোখের পাওয়ারে তাওান গুলাম চোখের হেফাজত যদি করতে পারো জবানের হেফাজতো গানি নয় বেহুদা কথা নয় এই জিব্বা নারায় তুমি আল্লাহর গুন গাও রমাজানের দশ দিন প্রথম রহমান এই দশ দিন তুমি জিব্বা নারায় রহমতের দোয়া করো অনার্থক কথাও না বলে জিব্বা নারায় না রায় দিন রহমতের দোয়া করো ইয়ার রাহিম এটা পড়তে বেশি সময় লাগে চলতে উঠতে বসতে পারো রহ এমিন আর হামরমিনু ভাই হাফিজ হামর রহমিনী ওয়াহিনী অল্লাহ উমার হামনি ওয়াহিনী ওয়াহিনি কামনা করো গুণামাক চাও হাস্তবির বিরুল্লাহ যদি সময় থাকে বাড়ায় বড়ো হাস্তবির কোন গ্যার্টি নাই আবার যতটুকু করলাম অহংকারের কারণে হইয়াও থাকলে বাতিল হয়ে গেল অহংকারীর কারণে আলী লার বান্দা চোখের পানি সেরে আসলার কাছে চাও, আমার নবীর কোনো গুণা কোন গুনাহ নাই এরপর আমার নবী দয়ানন্দ দিন 100 বারে ইস্তেগফার করলে উম্মতেরাই 10টা মিনান্নরি মিন কি ব্যাপার কি ব্যাপার এই সূর্য জমি থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যটা এ জমিন থেকে অনেক অনেক দূরে আল্লা সূর্য টানায় রাখছেন উপরেও তিন আসমান নিচেও তিন আসমানের আসমানে সূর্য লাগালো ওখান থেকে সূর্য জমিনে আলো দেয় এত তাপ একটা মুখ দিয়া জমি আলো আছে না করে এর ওই তাপটা জমিনে দায় না সূর্যের নিচে পাতলা গ্যাসের আবরণ ওই আবরণে কোটি কোটি কোটি কোটি সহস্র কোটি সিঁদুর লাগানো ওই গ্যাসের পুরে তাপটা গ্যাসের ওই সূর্যের তাপ গ্যাসের আবরণে কন্ট্রোল করে বাকি তাপ জমিনে দেয় এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না মাথা চামড়া হলো পাতলা আমার মাওলা দয়া আমার আল্লাহ দয়া করে চুল দিয়ে পাতলা চামড়া হেফাজত করেছে আল্লাহ পোশাক বানায় আমাদের শরীর করে হেফাজত করে নেন জঙ্গলের পশুর তো কোন পোশাক নাই আল্লাহ ওদের পশমের মাধ্যমে পোশাক বানায় সূর্যের দাগ থেকে হেফাজত করে আর এই সূর্যের তাপ এরপর সহ্য করতে পারি না দিনের বেলা সূর্য নাই আমাদের কাছে সূর্য নাই অনেক দূরে শুনে গেল রাতের বেলা সূর্য নাই বড় দেখিয়ে তো তাপ এত ঘাম এত গব ওরে আল্লাহর বান্দা হাসুরির ময়দানে সূর্য থাকবে মানুষের মাথা ধরে সূর্যের তাপ এত কঠিন সূর্যের তাপে মগজ গুলো টক বক টক করে ঘুরতে থাকবে এরে আল্লাহ গোলাপের তাপে আল্লাহর কাছে ওই দশ দিন না তুমি আল্লাহর কাছে বারে বারে দোয়াটা হোক আল্লাহ অল্লাহির মিনান আমি জাহান নামেরে চাই না আমিও তাদের চাই না কিন্তু যারা নিয়ে কখনা যাবে হাসরের নয় ওই দিন নাকি আল্লাহ বলেছেন তুমি আমার গুণাগার গুণ আমার পেটে দাও আমার পেটে কুদা আল্লাহ তালা বলবেন তিরিশ তারা জাহান্ন একটু শিকর লাগায় পেছনে জাহাজ নামের আওয়াজ এত বিকট হয়ে যাবে আল্লাহ বলবেন অপেক্ষা কর বিচার কাজটা একটু শুরু করে বিচার শেষ করে তারপরে তোমার খানা দিন জাহাজ নাম থামতে চায় না শেষ পর্যন্ত আল্লাহ বলবে শিকল লাগায় পেছনে তান এরপরে জাহান নামকে শিকল লাগায় ধরে রাখা যায় না জাহান নামের আওয়াজ আরো যাবে এত বিকট আওয়াজ হবে মায়ার নবী আপনার আমার নবী বলেন জাহাজ নামের আজ আসলের ময়াদানটা থর করে কাঁপা শুরু হয় যাবে আল্লাহর নবী তখন সিজি দায় পরে আল্লাহ জাহাজ ফিরাও আমার একটা উন্নত যেন জাহাজ নামে না যায় কারণ আমি জমিনে আমার উন্নতরে ভুল আমি এই মেহরাজের রাতে আমার উন্নতরে ভুলাই আল্লাহ আল্লাহ বলবে নবী আপনি সেদার থেকে মাথা উঠায় দেন কারণ আমি আপনাকে জমিনের মধ্যে আপনাকে এখন আর আপনাকে হাসরের ময়দানে কাঁদাবো না ওই হিজরতের মতে আপনি কাবার ঘর ধরে ধরে কান্না করছিলেন আর আপনি কাবাকে সাক্ষী রেখে বলছিলেন ওরে রব্বে কাবা আমাকে বলছিলেন এই কাবার গিলাপ করে রেখা মনে চায় না আজকে এই জন্মভূমি সাহিরা নদিনার পথে হিজরত আমার এই মক্কার আশেপাশে এমন কোন আজ আমার কৌমের লোকেরা থাকতে দিনে মনে চায় না আমি নদিনা যাবো নবী আপনি যখন যান আমি বাওলা কুদরতের নজরদিকে জায়গায় আপনি যখন যাইতেছি আমার এখানে ঘাম ধরা কষ্ট আমার কর্মের লোকেরা থাকতে দিল না আমি মাহারা বাবাহারা বাবা আমার নবী মাহারা হারা কান্না বাবাহারা কান্নারা আমার নবী এত কষ্ট কান্না জমিনের মধ্যে কাঁদলেন বিকালবেলা খেলার মাঠে ছেলেরা খেলে নবীও দাঁড়ায় দেখতেছে সন্ধ্যাবেলা সব ছেলেদের বাবারা ছেলেদের ছেড়ে নিয়ে যায় আমার নবী ডানে বামে তাকায় বুঝে আমার বাবা কই আমি বাবারে কেন পাই আমে না দরায় বলে তোমরা না কি আমার সন্তান বলে একটা ছেলেরে দেখলা ওই রাস্তার কিনারা আপা আপা বলে ছিল না আমে না দড়ায় গিয়ে আমার মায়ার নবীরে জড়ায় বলে আয় বাবা আমার মায়ার কবি বাইরের গেল জড়ায় বলে সব ছেলেদের বাবার দেখলো বলো আমার বাবাই গো তোর বাবা বিপরের কি দারায় দেয় একটু বাবার কবর দেখে দিল তাহলে সাম চবুর দাদা আব্দুল মুক্তানি বেরোডার নিয়ে এমন দাসি আম্মার জানার নবী রা হয়ে গেল বাবার কবর দেখ বাবা চিল্লায় হাউ মা করে কান্না শুরু করলো আসমান বলে আল্লাহ নবীর কান্না বিরা জমিন বলে আল্লাহ নবীর কান্না বিরল আল্লাহ বলে ব্যথা শুরু হয় আমি নাও ঘোরার থেকে মাটিতে পড়ে গড়ি খাই আর দাদার কিনারায় দাঁড়ায় আমার মায়ার নবী লাই দিয়া দাদার গল চড়ায় বলে দাদা বাবাকে দেখতে গিয়া মা হারি চির আমাকে আর আপা বলে হালকা একটু পানি ফিরিস তার হাতে দিয়া বলে জাহাজ নামের গায়ে পানিটা শিখিয়ে দাও ফিরিস তারা জাহান নামের গায়ে পানিটা দাও মাত্র নাম দ্রুত বেসন দিকে দৌড়ানো শুরু হল নবী দিক দিয়ে পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ দেখে বলেন এটা ঝঞ্জমের পানিও না কাউসারের পানিও না এই পানিটা কোন আবে হায়াতের পানিও না এই পানিটা আমার গুণাগার বান্দার চোখের পানি বহু গোলাপ দিনান্ত দিন কামাই করতো রিক্সা চালাইতো ভ্যান চালায় চালায় কামাই বুঝি করত কত আল্লাহর বান্দাদের রাস্তায় থেকে রিক্সা চালায় মাথায় টুপি লাম্বা জামা পড়ে ওই রিক্সা চালায় এর বেলা সেদায় কত মানুষ দাড়িওয়ালা কত মানুষ কত কটু কথা বলে না টুপি ফালাই করে আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা জীবনের সব গুনাহগুলো maaf করে দে বলে নবীর আমার মা একজন মা আপনারাও মা আমার বাবাও বাবা আপনারাও বাবা হেরে যুব আমি বলি না তুমি আমার টুপিওয়ালা দাঁড়িয়ে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলির জানে না একটু ডানে বানে তাকায় দেখো দাঁড়িয়ে নামাজ যুবকের অভাব নাই স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারো না ফাইনাল জবাব তোমার কপাল ঘুরে গেল এখনো সময় আছে তো করে নাও তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার মালিক এক তুমি কেন পারো না রে বাবা তোমার মতো দাঁড়িয়ে আল্লাহ বা করো বা সব নামাজ পর নবীর করো গলায় সুরিয়ে আসবে তারপর নবীর আদর্শ লঙ্ঘন করব না একজন খাদি আল্লাহওয়াল্লার বন্ধু হয়ে যাও কোথায় আল্লাহওয়ালা পাইবা আগে বিড়ি টানে দরবারে গিয়া বিড়ির বন্ধ করে দিল দেখলো দেখলা দরবারে যাওয়ার আগে পরে আঙুল ভালো হয়ে গেল সন্দেহ নাই দরবার ভালো দরবার বলারাও সবাই ভালো আর যদি দেখুন দরবার ওয়ালাদের অবস্থা দরবারে যাওয়ার আগে বেরিয়ে যায় এখনো টানে দরবারে যাওয়ার আগে নামাজ করে না এখনো করে না দরবারে যাওয়ার আগে পর্দা করে না এখনো করে না সন্দেহ নাই দরবার খারাপ দরবার ওয়ালারা সবাই খারাপ দরবারে যে ও কোনো হিংসা নাই কোন দ্বন্দ্ব নাই আল্লাহর মহাব্বথে কানিনাওয়ালা বুজুর্গের বন্ধু হয়ে যাও এরে আল্লার গোলার সামনে আগায় তলবা করো জীবনের কোন দাম নাই এমন কোন দিন নাই যুবকের গাড়ির নিচে নাই পানির নিচে নাই ওরে বান্দা তলবা করো এই ময়দানে বছর বছর বয়ান চলে চলে কত বামে তাকায় দেখো গত বছর যারা ছিল আজ অনেকেই না আবার আগামী বছর বয়ান চলবে একজন না একজন বিদায় হতে হবে রে আল্লার বান্দা ত আল্লাহর মহাবতে আল্লাহ সম্মান দিবেন ইজ্জত দিবেন আর দাঁড়ি কাটবোনা নামাজার মন যদি ভালো থাকে খাঁটি তোমার নিয়তে দুটো হারাত আল্লাহকে দেখা একজন বুজুর্গের বন্ধু বানায়াত ইসলামের ব্যানার ওয়ালা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমি আলহামদুলিল্লাহ আয়াদ আমি والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم شيءا اللهم انا نجعلك في محورينا ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم, اللهم اني اعوذ بك من سوء دعوه الله جبا وشعبان وبنلنا رمضان اللهم نوّر قلوبنا ب نور معرفتك اللهم تطهر قلوبنا من الذنوب رب ارحمهما كما ربيااني صغيرا رب ارحمهما كما ربيااني صغيرا اي الله قدرتের নজর দিয়া গোদামেরাপাম সাধারণ মানুষ ব্যবসায়ী চাকরিজীবী হাজির মুরব্বীরা ছাত্র ভাইরা এখানে হাজির কেউ টাকার আসে না অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় পড়ান কথাগুলো শুনল আয় আল্লাহ কারো দিনে কোনো ব্যথা নাই কষ্ট নাই আয় আল্লাহরা কেন আছে আপনি ভালো জানে কাউকে খালি ফিরা দিন আয়াল্লা সবার সিনার ভেতরে হেদায়তের বাতি জ্বালায় আয়াল্লা তার আজকের মাহাবিল না যাতো হেদায়তের যারা আয়োজন করেছেন কবল করেন আগম নবী থেকে আস পর্যন্ত যত নবিন্তবর সব শরীর উপরে পৌঁছায় আয় আল্লাহ জীবনে একবারও যদি সুন্দর আমরা নবীর জীবনে দেখি নাই আল্লাহ নবীর আদর্শের ছুটি বললাম দাঁড়িয়ে রাখলাম নাম্বার তোমার ভরণ নবীর আদর্শের ছুটি দাঁড়িয়ে এত সুন্দর না আমার মায়ার নবী কত সুন্দর আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে নম্বর আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে নঙ্গ মুলাকাত করা গোটা গুমিয়ার নবীর উম মন্দিরে হেদায়াতের উপরে কবল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের আমিন গুলো কবল করে নেন আল্লাহ পরীক্ষার্থী সফলতা দান করে নামল হালাল বর খুতির দান করে নামল হারাম থেকে হেফাজত করে নামল আয়াল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন এর যারা আলে মোলামাদের মহাব্বাত করে তাদেরও কবুল করে নেন যারা বিরোধিতা করে তাদের সিলায় কবুল করেন সোমীন শান্তি সোমীন দিন রক্ষায় জীবন দিলো maaf করে দেন এখনো যারা চেষ্টা করে কবর করে না আয় আল্লাহ প্রশাসনিকভাবে প্রতিনিধিত্ব যারা করে সবাইকে দ্বীনদার দেশে কাজ বানায়া দেন আয় আল্লাহ জালিম থেকে কুদরতের হাতে ইবাদত ইসলামের ব্যানার বানায় যারা धोखा দান করেন অল্লাহ গুণাহির প্রতি ঘৃণা সময় দেন ন্যায় কামলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ মোনাজাতের পরে যারা ঘরে চলে যাবে সন্তান হারা বলো অসহ আয় আল্লাহের তিন দিন দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মা আয় আল্লাহ গুনা করে করে তিল পাথর বানায় ফেললাম চোখে বরফের তিল্ট নরম করে জানাম কান্নাওয়ালা চক্ষ দান করে নরম্ল জিকিরওয়ালা জিব্বাদান করে নামাতির ফিকিরওয়ালা কলক দান করে নামলা কারণে দিন সব কিছু করে আল্লাহ মা বাবা কবর থেকে আজকে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরের দারামে ঘুমাও মা বাবার কবরে বৃষ্টির পানিগুলো চায় ফিরাবার কেউ না আল্লাহ কুদুরতির নজর দিয়ে দেখে এম এখানে যারা মা হারা বাবা হারায় কারো চোখের পান ও আল্লাহ মরণ থেকে পালানোর উপায় নাই তবে আপনার কাছে আসার যেন আমরা হঠাৎ করে মনে না যাই হঠাৎ মরণ থেকে হেফাজত করে না দার হাদদ করি কবুল করে দেন কষ্ট করে ছাত্ররা আপনি কোরআনের অল্পতে করে টাকার ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ আমারত আপনি হেবা উত্তরে নীহান দিহি শুভ হানজি অসল্ صلى الله عليه محمد وآله وأصحابه اجمعين آمين